দুই দিন ব্যাপী ব্যক্তির উপর আজকের প্রথম দশের শেষ অধিবেশনে প্রধান দপ্তা হিসেবে আমাদের আমাদের উপস্থিত সুদূর ডাকা থেকে আরো জামী রাষ্ট্র পনের প্রেশার পরিচালক বিশিষ্ট স্তরের সুতরাং আগামীক্ষণ এই মাঠে প্রধান অতিথি হিসেবে জামিনে আলোচনা প্রেশার মহাপরিচালক আমি হজরত্বপূর্ণ উপস্থাপন করার জন্য <تصفيق> <تصفيق> <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على ما لا نقيا بعده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 ومن يتطل الله يجعله مخرجا ويرزقه من حيثنا ما يحتسب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد أعذنته بالحر وسبك رسوله النبي الكريم ونحن علي ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب الله العالمين جناب الصدر المحترم ওয়াজিবুল আহতারাম হাজর তুলামাই আজিস তোলা বা করা হবাদারান ইসলাম ঐতিহ্যবাহী সংগঠন আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দুই দিন বিপি তফসিরুল কুরান প্রথম দিনের শেষ অধিবেশনে জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌকিক দিয়েছেন এই জন্যে সকলেই শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনাদের সামনে বাংলাদেশের অত্যন্ত পারদর্শী নজান মূল্যবান কথাবার্তা বলেছেন আমি আপনাদের সামনে আজকের দিনের জন্য সতলের পরে আমাদের ঢাকায় অথবা বাংলাদেশের বেশিরভাগ জায়গায় খানা খাওয়ার সময় ডাই সকলের পরেই খায় এতক্ষণ যারা আলোচনা করেছেন আপনাদের সামনে ইসলামের মৌলিক বিষয় উপস্থাপন করেছেন আমি আপনাদের সামনে সর্বশেষ সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার পূর্ববর্তী আলোচকদের আলোচনার সূত্র ধরে কয়েকটি কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ ধর্মপ্রাণ মুসলমানের দেশ এই দেশের রুড়ে গাড়ে সর্বত্র তাকাইলে ইসলামের নিদর্শন পাওয়া যায় আপনারা দেখবেন রাস্তা দিয়ে যখন মানুষ চলে মাথার করোনা মাফলারের মতো দলাই চুলাইয়া রাস্তা দিয়ে হাঁটতে শুয়ে বেলের করে মসজিদ থেকে মুজানের অবস্থা কানে আসার সাথে সাথে অটোমেটিক এ যারা কি গেল গেলটা গা হাত হাটারি মাদ্রাসার একজন হুজুর মাদ্রাসার একজন মরানা সাহেব মৌলী সাহেব সামনে পড়ছে মৌলী সাহেবের দেখা মাত্র मुसलमानी लंडन थे हित्रयरपोर्टे टिकेट पक करार्ज लाइने दाड़े প্রেস দিক থেকে আমাকে একজন এসে ডাক দিলেন মানা সাহেব আমি পেছনে ফিরে দেখি বাংলাদেশের একজন পার্লামেন্টারিয়ান প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী বাবু সুরঞ্জিৎ সেন গুপ্ত আমি ওনাকে দেখে জিজ্ঞেস করলাম দাদা আপনি কোথায় থেকে আসছেন আমি তো আমেরিকার থেকে আসছি আপনি আমি তো লন্ডন থেকে তো তাইলে আছেন। একই এয়ারলাইন্সে দুইজনের টিকিট একসাথে বোর্ডিং কার্ড নিলাম একসাথে বিমানে উঠতেছি উনি আমার সাথে বলেন আমরা তো আপনাদের কোরআনের দৃষ্টিতে ওই গ্রুপের মানুষ সি নারী জাহান্নামা খালি দিনা ফিহা ইসার দ্বারা আপনারা কি বুঝছেন কালীনে আমি যেটা বুঝেছি বাংলাদেশ যদি কোনো হিন্দু ভক্ত খ্রিস্টান রাজনীতি করতে তা ইসলামের বলি সারা সম্ভব হবে না বাবু সুরঞ্জিৎ সিং গুপ্তের মুখ থেকে কোরআন করে আমার দেখতে আসছে আমি শুয়ে আমার রুমের ভিতরে দুই ডাক্তার সাহেব বলতেছেন হুসুর আমি যে ওষুধ আপনাকে দিয়েছিলাম তাকে কি আল্লাহ রহমত করে নাই কিছুক্ষণ পরে তো হুজুর আমি আর দুই তিনটে ওষুধ আপনার খাদেন কে পাঠায় দিন আমি দিয়ে দেবো এই ওষুধ গুলি খাইলে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন একটু পরে চা খায় হুজুর হেজাজত দিলে কার কারা এজাজত দিলে উঠতাম গত পুরশুদিন আমার ফোন করে হুজুর আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি তাহলে জিজ্ঞেস করলাম ডাক্তার সাহেব কথাবার্তা যা বলতেছেন সব শব্দ পুরান হাদিসের ঘটনা কি আপনাদের সনাতন ধর্মের মানুষ উনি আমাকে বলে হুজুর সাত চুরানব্বই বছরে মুসলমানের দেশে চব্বিশ মুসলমানের সাথে কাটাইবার কারণে মুসলমানের শব্দ অটোমিটিক মুখ থেকে বের হয়ে যায় আপনাদের এইদিকে নির্বাচন আসছে কিনা জানিনা আমি ওই গতকাল আমার মাপ ছিল ঢাকাতে এর আগের দিন ছিলাম ব্রাহ্মণ বাড়িয়া ওখানে যায় দেখলাম ইনশাল্লাহ হবে গো সসমা মার্খা হবে গো আরেক দল স্লোগান দে্লের শিষে বিসপিল্লা মার্কা তত বড়ই হোক আর যত বড় দলই হোক আল্লাহর নামের সাথে মারকার স্লোগান না মেলেইলে বাংলাদেশে মানুষের ভোট হাসিল করা যাবে না আল্লাহর নাম নিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করে শাহ মাজার মাদার করে নির্বাচনী শুরু করে মুসলমানেরা বাংলাদেশটা মুসলমানের দেশ ইসলামের নাম সকলেই করে এই দেশে আওয়ামী লীগ আর বিএনপি কেউ ইসলামের সূত্র নয় ইসলামের সূত্রের বর্তমান বাংলাদেশের ইসলামের প্রধান সূত্র হল স্বামীর ইসলামকে বাংলাদেশ থেকে শেষ করে দিতে চায় যারা ইসলামকে সরে হলে বাংলাদেশ থেকে আমি তাদের উদ্দেশ্য তারপরে গেছে সুইডেন আমি গত কয়েক বছর আগে সুইডেন গেছিলাম আমার দল উদ্দেশ্যটা হইল যে তসলিমা কে লোক দেখি কোন অনেক সময় বিমানবন্দরে স্টক থাকে ওই বিভিন্ন হোটেলের তো এলোট্রিশন করে যখন খালি গেট দিয়ে বের হচ্ছি দেখি বাবা বড় বড় পাগনিবান কয়েকজন লোক দাঁড়ানো বেরোই পরে আমার সঙ্গে আমি আপনারা আমি আসছি এই বিমানে আপনারা রিসিভ করার জন্য আসছেন বলবো লন্ডন থেকে ফোন করে আমাদেরকে একজনে জানাইছে আমি তাদেরকে গাড়ি দিতে জিজ্ঞেস করলাম যে তসলিমা ফুল আপনাদের সুইডেনে আসছিল বলে হুদুর এখান থেকেও জুতার বাড়ি খাইয়ে ফিরে গেছে আপনারা দেখেছেন কলিকাতায় চিয়ারের বাড়ি খাইছে জুতার চেয়ারের বাড়ি খাইতে হবে যেমন টিকতে পারাই আহমদ শরীফের আমরা কিন্তু এই দেশের গরদমাই না আমরা এই দেশের না করে ধান্নার পানিতে আমরা এদেশে বেসে আছি নয় বাংলাদেশের স্বাধীনতার দাবি করে যদি বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বপ্রথম জানব মুসলমানেরা আমরা দেশকে ভালোবাসি ক্ষমতায় বসার জন্য নয় আমরা লুটে পুটে খাওয়ার জন্য নয় আমরা দেশ আমার ইমানের অঙ্গ হিসাবে আমরা ভালোবাসি ঠিক নাজুর সুতরাং ইমানের অঙ্গ হিসাবে আমরা দাম দিতে প্রস্তুত দেশের জন্য আমরা রক্ত দিয়েছি আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন মাহমুদুল হাসান দৌবন্ধীর রক্ত না হলে বাংলাদেশ স্বাধীন হত না কি বলেন ঠিক না করে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে দেশের জন্য সর্বপ্রথম রক্ত আলিমায়াম দিয়েছে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি গুলশানকে নিয়ে খুব একটি করে হামলে এই দেশের জন্যে এই মাটির জন্য রক্ত সর্বপ্রথম আমাদের চলেছে কিন্তু আজকে তারা মনে করে গুটি করে বাড়ি সালাম দিলেও এই এগারো দল আর চোদ্দ দল মিল্লা করতে পারে না এই ঢাকা মিছিল করার জন্য সব কিছু মিল্লা মিল্লা ষড়যন্ত্র করে বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে বিভিন্ন সরকারের সত্য ছায় তারা এই ষড়যন্ত্র করে ইসলামকে শেষ করে দেওয়ার জন্যে ইসলামের রশি স্বয়ং আল্লাহর হাতে এখন ইব্রাহিম আলাহ সালামের বিরুদ্ধে ইব্রাহিম আলাই সালামের কাছে কোন অস্ত্র নাই শস্ত্র নাই মাল নাই সম্পদ নাই স্বাধীনসঙ্গী নাই ইব্রাহিমের সঙ্গে অমরত পাচ্ছে তো যুদ্ধ করে মাত্রায় নমর ইব্রাহিম আলাহিসাম অমরের ডাক দেখ আর কোন যুদ্ধ নাই তোমার আল্লাহর ইব্রাহিম তারিখ বলে টাইম সকাল আটটা কোন মাঠে চট্টগ্রাম স্টেডিয়াম মাস ঠিক দিন তারিখ ঠিক টাইম ঠিক ইমালে ছিলাম আটটা বাজার দু মিনিট আগে তামসা দেখতে গেছে কি ব্যবহারটা আল্লাহ করে অনেক দূর থেকে আইব তো রোয়ানো যখন আটটা বাইশে গেছে আল্লাহ এই যে আইলো নুমরুদে তাকে দেখে আঙ্গুলটা দেখাইছে মশা দিকে নোংর ও মশা হ্যাঁ মনে করছে আগুন দিয়ে ধোয়া করলে মশা যাবে বা আগুন জ্বালাইছে লোকজন না বম্বিং শুরু কর কোন সময়লে দুই দুধ দিচ্ছে একটা মশা আসলো ল্যাংরা সব মশা গেড়ে ওই যুদ্ধ ক্ষেত্রে আসে নাই দূরে দাঁড়িয়ে দিছে আল্লা বাড়তি অনুমতি ভাই আর সুজা হওয়া রাস্তায় দাঁড়াই দিচ্ছে আর নমরুদদের দুধ দিছে নাকের দিয়ে দুধ লাভ নাই একজন লোক বেতন গুপ্ত ঠিক করি ঠিক করতে সে কি বাড়িতে তুলা দিয়া ভালো করে লাগবে না কিছু বানা জুতার বাড়ি খাওয়াইতেছে নমরদের বিহাসনে বসায় নমর ইতিহাস সরস জুতা খাবারের ইতিহাস বর্তমান বিশ্বের নিধনকারী মুসলিম নিধনকারী বাচ্চারই জুতার বাড়ি খেয়ে ইস্তমান ইস্তমানের বিরোধিতা করবে সবগুলো টকরে জুতার বাড়ি আছে জুতার বাড়ি খাইতেই হবে জুতার বাড়ি সলমান <laughs> বাংলাদেশে সতেরানব্বই পার্সেন্ট মুসলমান আজকের বিশ্বে সর্বত্র মুসলমান আছে সব জায়গায় মুসলমানদের কাছে এমন কোনো সম্পদ নাই যেটা নাই আজকের বিশ্বের মুসলমানের স্মরণের এখনই মালিক আজকের বিশ্বে মুসলমান পেট্রোলের মালিক আজকের বিশ্বে মুসলমান প্লাস্টিকের মালিক আজকের বিশ্বে সারা বিশ্বে আঠান্নটি মুসলিম রাষ্ট্র মুসলমানদের মুসলমানরা গুটি কয়েকটি হুদির দলেরা আজকে যা করতেছে শুধু যদি নিকৃষ্টের মুসলমানরা বেলা হইয়া সাংঘাতিক মুসলমানেরা কি মান ছিল বন্ধু তিনশো তেরো জন ময়দানে নামছে আমার আল্লাহ পা আল্লাহর নমিকে করে দিয়েছেন তিনশো তেরো জন অস্ত্রবিহীন মাঠের মধ্যে ছেড়ে দিয়েছেন তারা মনে করবেন একা না আমি আল্লাহ তিন হাজার সাথে করেছি। না পাঁচ হাজারই রোগে আছে আরো পাঁচ হাজার আসবে তাদের সাথে প্রয়োজন হইলে তারাও আক্রমণের শরীর হবে মুসলমানরা তিনশো তেরো জনের কাছে অস্ত্র ছিল না যে আল্লাহ সাহায্য করেছেন সে আল্লাহ আছে আল্লাহর খাওয়ার আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর ক্ষমতা আল্লাহর একশন এখনো আছে আমরা যদি ইমানদার হইতে পারি কি আমাদের থাকে আমরা তো কই যেই জাতি আফ্রিকার জঙ্গলের ভিতরে অবস্থান গ্রহণ করেছেন কমান্ডারিং চিফ এর কাছে বলছেন হজুর আমরা যেই জায়গায় আসছি এই জায়গায় হিংস্র প্রাণীরা বসবাস করে মাটির নিচে মাটির উপরে একটু বই আমাদের আইসা কামরা কি আরম্ভ করবে এই জায়গার মধ্যে তো আমরা থাকতে পারবো না কমান্ডারিং চিফ ডাক দিয়ে বলে আসো দেখি সকলে একত্রিত হয়ে একটা উঁচা জায়গার উপর দাঁড়াইয়া হিংস্র প্রাণীর উদ্দেশ্যে বক্তৃতা করব। আশেপাশে যত লোকজনাই ছিল না বক্তৃ দেওয়া শুরু করেছেন যারা বসবাস করো আমরা আল্লাহ নদীর মদিনার বাগিরি আমাদের কথা তোমরা কান পেতে শোনো আমরা এইটুক জায়গার ভিতরে অবস্থান করেছি আমাদের প্রাণীগুলি যার ডিম আছে যার বাচ্চা আছে সবগুলো নিয়ে কাতারে কাতারে জঙ্গল থেকে বাঁধতে শুরু করছে পরীক্ষা দিয়ে বাস করেছি তা মুসলমানরা মুসলমান তো তিনি কোনো বাতেলকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয় নাই বাংলাদেশের বাতিল যেই দিক আসছে একান তার মোকাবেলা করেছে আজকেও পরিষ্কার বাসায় বলে দিতে চাই যদি কোন পাহের ইসলামের উপর আক্রমণ করে চাই সেই দিক থেকে আসত্যা কেন বাংলাদেশের এই দেশের লোমায় কাম যুদ্ধে আমার এদের অবতীর্ণ হয়েছে প্রশ্ন সলমান যদি আমরা ইমান থেকে মজবুত করতে পারি ফকমন কেউ আমরা একামের সাথে যুড়ে থাকতে পারি ফকের পথে যদি থাকতে পারি মজত আসবে আল্লাহর পক্ষ থেকে পক্ষ থেকে জুড়ে আল্লাহর পক্ষ থেকে মদত আসবে আমাদের উপর নির্যাতন আসতে পারে নির্যাতন বুক করা আমরা নবীর শূন্যত নির্যাতন বুক করা চালয় গ্রামের শূন্যত নির্যাতন বুক করা আমাদের পূর্ব পুরুষ পুজোর কারণে দিনের শূন্যত বুন্দি অবস্থায় হুজুরের কাছে কেউ যাইতে পারবে না দেখা সাক্ষাৎ করতে পারবে না হুজুরের সঙ্গে কেউ কথাবার্তা বলতে পারবে না ব্যথা কিনা সবকিছু নিসেন মুসলমানেরা নবী বলতে পারেন করেছেন সেটা হলো আল্লাহ কি অস্ত্র দোয়ার অস্ত্র আমার কোখানে পয়সা চোখের পানি সেরে ফেরে দোয়া করেন আল্লাহর দরবারে আল্লা মাথাকে জানার জন্যে উমর রানা হয়েছে একজনে মুসলমান আসতেছে রাস্তায় দুজন করা ছয় হাজরা তো ওমর ডাক দিয়া বলে উমরকে ডাক দিয়া বলে হ্যাঁ তার সাথে দুশ্মনী নাই আমরা সবাই মিলে তাকে ডক্টরের কুহাটি দিয়েছি আচ্ছা আদিতুল্লা সে আমাদের সকলের কাছে খুব আদরের পাত্র ব্যক্তি তার সাথে আমাদের কোনো দুশ্মনী নাই কিন্তু সে যে কোরআন নিয়ে সাথে দুশ্মনী আছে কি কিলি আমি দুনিয়াতে চিন্তা থাকতে আমার ঘরে কোরআন ঢুকবে তো যদি বিশ্বাস না হয় তোমার বইনার বগনিভূতির খবর আগে নাও আমার উপর করে লাভ নাই সিদ্ধি দিয়া হজরত উমর ইব্দুল খাতাবের কানে স্পর্শ করতেছে আবদিলের মধ্যে আক্রমণ শুরু করে দিয়েছেন عَلَيْكَ الْقُرْآنَ لِتَسْقَى إلا تَذْكِرَةً لِّمَنْ يَخْشَى تَنزِيلُ مِن رَّبِّكَ الْعَظِيمِ الَّذِي خَلَقَ الْأَرْضَ وَالسَّمَاوَاتِ الْعُلَى الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى لَهُ ما في ثمماوات وَما في الأرض وَما بَلَ قُم وَما تتح الصر وَإِتَ جهر بقَا فَ النَّهُ على مش وَأخْفَ اللغُ إ آ إلاهُ إلا কোরনের আগে আর ততই মজা চোর হা প্রত্যেকের রাকাতে পড়তেছেন আজ পর্যন্ত দিন আমেরিকাতে ওয়াশিংটন শহরে নিউ বিভিন্ন জায়গায় শহরের উপরে দেখেছি মুসলমানেরা মুসলমানদের স্টল গুলোর থেকে শেখ সুদৈ মুসলমানেরা হজরত কারি আব্দুল বাসুতের তালাবা ওই কণ্ঠেও বাঁচতেছে সব সময় সারা বিশ্বে আমি লন্ডনে লোকজনকে চ্যালেঞ্জ করে বলেছি ও আমার খ্রিস্টান বাইরা ও আমার ইহুদি বাইরা বিশ্বের দরবারে কোথাও বাইবেলের প্রতিযোগিতা হয় কোন জায়গায় প্রমাণ করতে পারবেন না আর আমার কোরআনের প্রতিযোগিতা সর্বত্র হচ্ছে নূর বাড়ায় কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে আজকে কোরআন নাই এ দিন চলছে কোরআন নাই প্রেমিক প্রেমিকার সঙ্গে মান অভিমান করে আত্মহত্যা করে কোরআন নাই ইউনিভার্সিটিতে হল দখল করা নিয়ে হয় পুরান নাই ইউনিভার্সিটি ছাত্রের ভিতরে পাওয়া যায় পুরান নাই ইউনিভার্সিটির ছাত্রীদের খবর দেহ ব্যবসার খবর পত্রিকায় ফোকাস সব জায়গা করতে দুর্নীতি শুরু হয়েছে কোরআন থাকবে দুর্নীতি উত্থাপ হবে কুরন ছাড়া এপ্রিলিং বন্ধ করা যাবে না কুরম সারা দেহ ব্যবসার খবর বন্ধ হবে না পেছনে নিয়ে যাইতে চায় আমরা চোদ্দশো বৎসর পেছনে নিয়ে যাইতে চায় না আমরা তোমাদের সকলের যানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে চাই আমরা চোদ্দশো বৎসরের পেছনে নিতে চায় না চিন্তা ভাবনা করিমবাড়ির একজন হজরত মৌলানা তাজুল ইসলাম সাহেব আপনারা তার নাম শুন ওনাকে একজনে বলছিল হুজুর আপনারা মলি সাহেব রাজনীতি বুঝেন না হুজুর জিজ্ঞেস করে তোমরা রাজনীতি বুঝো মাত্র সাড়ে তিন হাত কয় হাত সাড়ে হাত তোমাদের রাজনীতি হলো বাঁধ কাপড় বাসস্থান এই তিনটে জিনিসের রাজনীতি বাঁধও সাড়ে তিন হাত বুড়ির জন্য কাপড়ও সাড়ে হাত বুড়ির জন্য ফাঁকা জায়গাও সাড়ে তিন হাত জন্য সাড়ে তিন তোমরা রাজনীতি বুঝো আর আমরা রাজনীতি বুঝি দুনিয়ার থেকে একবারে মায়ের পেট থেকে নিয়ে জানাতে পৌঁছা পর্যন্ত আল্লাহর সুমল চুনুক দুনিয়ার সবকিছু আল্লাহ কুলানি বর্ণনা করেছেন সেই কুলানের রাজনীতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রাজনীতি একটা কথা একটা কথা আমার বারবার মনে পড়ে আজকে তো সারা দেশে মুসলমানরা যা হচ্ছে আমি যেই দিকে যাই এই দিকে দেখি হাবিজি হাজুর ঘটনার উপর যদি আমল করতাম তাইলে এই সমস্ত সব কিছু দূর হয়ে যাইতো এক একাশি রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াই ছিল আপনারাও জানেন তো হাবিব দাঁড়াইছে আমরা বাড়িয়াতে কাজ করতেছিলাম আপনাদের এই মাদ্রাসারও ছাত্রাড়িয়া ডিস্ট্রিক্টের তারাও ব্রাহ্মণবাড়িয়া কাজ করার জন্য একসাথে মরানা সাজুর রহমান সাহেব আমার মানে ক্লাসের দিক দিয়ে হামসব খুনি এখানে যা পড়তো আমি ব্রাহ্মণবাড়িয়া তাই তো একসাথে ওখানে কাজ করি বাইদুল মোকার দক্ষিণ গেটে হাবিজুসুরের নির্বাচনী জনসভা থেকে শেষ রাত্রে উঠছে যাব সিন্ধির দিকে এতে ভাক ওই রেখি তিরাশি জন প্রার্থী এক একজন প্রার্থীর বক্তি দা চাউলের দাম সাড়ে তিন টাকা কেজি কেন আমি নির্বাচিত হইলে চাউল হবে দেড় টাকা আরেকজন লবণ আরেকজন এই জায়গায় তো হাবিজুর ফেল মারলো কারণ হাবিজুর পেঁয়াজের দাম রসুনের দাম বাড়ে না পেঁয়াজ রসুনের কথা না কইলে এই দেশের মানুষ বর্ধিত না খুব চিন্তিত মাথা হ্যাঁ বক্তৃতারা কথা যদি না কর তাইলে তো বাংলার মানুষের ভোট দিত চিন্তা করতে করতে আমরা গেলাম বাইদুল বকার যুবান নামাজের পরে আইসিয়া দক্ষিণ গেইটে একবারে স্টেজের সামনে বসি আর মনে মনে খালি ওইকেই ভাবতেছে যে আল্লাহ আমি যে মুখ দিয়ে যদি উঠলের কথাটা আসছে রুমাল দিয়ে মুখ টুক দেখা তোর মাথা নিজের দিকে দি আমরা মনে মনে করি যে কোন জাতের প্রেসিডেন্ট এখনো তোর জপে যে নাম তার ঘোষণা করছে আমি জুজুর বক্তিতে সাংবাদিক সাংবাদিক সবাইছে একবারে ক্যামেরা ফ্যামেরা নিয়ে তো দশে করছে হাফিজি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে বক্তি যারা কি দেয় আর আমরাও সবচ রক্ষা পাখির মতো তাকে রইলাম আর খালি আল্লাহ ডাকতেছি আল্লাহ তারা এজুরি পিয়ায় কথাটা করতে এরকম খালি ভাবতেছি হাফিজি হজুর নির্বাচনী বক্তি দেয় তারা সর্বপ্রথম যে কথাটা বলছেন এই কথাটা এই বাংলার মুসলমানের জন্য সব হাফিজি হুজুর তারাই বলছেন ও আমার দেশবাসী আমি যদি এই দেশে প্রেসিডেন্ট নির্বাচিত হয় আল্লাহ যদি সেই দায়িত্ব আমাকে প্রদান করে আমার সর্বপ্রথম প্রেসিডেন্ট হিসাবে কাজ হবে এই বাংলা হাজার গ্রামে হাজার পুরানিমক্ত প্রতিষ্ঠা করা লবণের খবর নাই চাউলের খবর নাই আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার পুরানিমত্ত প্রতিষ্ঠা করা কোরআন শিক্ষা করে যদি হইতো উচ্চাচারিতে মানুষ শান্তিতে থাকত নাই সব কিছুতে দুর্নীতি শুরু হয়েছে বলছেন যে সবচেয়ে তোমাদেরকে দিয়েছি এক নম্বরে হলো সে পুরাণ যারা তারা হবে তাদের কি মধ্যে নূর আসবে কি যাদের তাদা হবে তাদের দাম শরীরের উপরে বাড়বে মানুষের যখন দাম বাড়বে চাউলের দাম ওঠোভেটি কমবে মানুষের দাম নাইলেনা আজকে কি বাংলার মাটিতে মানুষের দাম আছে আগুন লাগে গার্মেন্টস আগুন লাগিয়ে মানুষ পরে বিল্ডিং পার্ডিং মানুষ মরে। মুসলমানেরা এই জায়গায় আত্মহত্যা সেই জায়গায় এক্সিডেন্ট সেই জায়গায় মানুষ খুন পত্রিকা খুললেই মিডিয়ার সামনে গেলেই শুধু খুন খারাপই দেখা দেয় হ্যাঁ মুসলমানেরা মানুষের নাই জিনিসপত্রের দাম দেই এইগুলি মজা লাগে না এখন শ্লোগান মৌলবাদী মৌলবাদী মৌলবাদী মৌলবাদী কারে কেউ বুঝে না মৌলবাদী কারে আমরা আল্লাহ আমরারে মৌলবাদী করছে কথা কয়না যারা ইমানদার তাদের সাহায্যকারী কেনা আল্লাহ কইটা মৌল আল্লাহ কৃষ্ণা আপনা যারা ইমানদার এরা হইল মৌলবাদী মৌলবাদী না এর কোনো সাহায্যকারীও নাই মুসলমান মৌলবাদী মূল বিশ্বাসী মৌল দেখ আমরা যত কথা বলি যত কাজ করি সব আল্লাহর ভরসা করে করি লাগে সংসদে বাজেট লে কত মারামারি হয় আর হাতদারি মাদ্রাসা চলতেছে চলতেছে জিরি চলতেছে নাদিরহ চলতেছে প্রস্তুত হয়ে বের হয় সেম মাদ্রাসাগুলিতে আজকে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী স্লোগান দেয় মাদ্রাসায় বই রা সন্ত্রাসী তৈরি হয়ছেন না কেটাক সারা বাংলাদেশের কোন থানার কথা বলতে চাই না সারা বাংলাদেশের কোন পুলিশ স্টেশনের কথা বলতে চাই না আপনাদের হাথাধারি থানায় আজকে দাইয়া নামে খুঁজে পাবেন না বিচার বহির্ভূত হত্যা পত্রিকায় কথা লেখালিটি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বহির্ভূত হত্যা নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশে কত মানুষ করফ ফায়ারে হত্যা হয়েছে একটা মসজিদের মাম একজন মাদ্রাসার ছাত্র একটা আলেম করফ ফায়ারের শিকার হয়েছে যদি কেউ দেখাইতে পারে এই বাংলাদেশে আর কোনদিন মুখ দেখাবো না এই দেশের উলায় মাদ্রাসার ছাত্ররা নাই মুসলমানরা আমরা সন্ত্রাসীদেরকে তোবা করায়া সুনাগরীকে পরিণত করাই সেই অনি তৈরি করার কারখানা থানাগারি মাদ্রাসা সন্ত্রাস তৈরি করে না কি বলেন তৈরি করে সন্ত্রাস তৈরি আমরা করি আমাদেরকে মৌলবাদী কে গালি দিতে পারো ধর্মান্ড কে গালি দিতে পারো তোমরা মধ্যে বসা কয়েকজন জেন্টেল পাশে বসছে বইয়া একজন খালি খুঁজা দেয় কাঠমুল্লা কিছুক্ষণ পর একটা দিঘায় হাজরা কাঠমুল্লা কিছু কাঁতে হ্যাঁ সম্পর্ক লাগায় তারে কি করব যখন সব বোন মূল কিছুক্ষণ পরে কমলা কিনছে কিনা হুজুর হাজিয়া নেই দুনিয়া কিস তাল্লুক নেই কমরা তো দুনিয়া হ্যাঁ তো এসেছে উনি দেখে শায় দুনিয়া দুনিয়া কত তালুক নাই है। দুনিয়ার সাথে কোন সম্পর্ক নাই সম্পর্ক কার সাথে আমাদের সম্পর্ক যখন আল্লাহর সাথে কায়ে হবে তখন দুনিয়ার কেউ আমাদেরকে কিছু করতে পারবে না আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের উপর সর্বরকম আক্রমণ শুরু হয়েছে যদি কোরআন হইতে পারতাম তাইলে দুনিয়াতে তো আমাদেরকে ভালোবাসতো প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে বক্তৃতা রাখতে দেওয়া হবে না চতুর গৃহবন্দী লালবাহ মাদ্রাসার চতুর্দিকে পুলিশ আপনাদের প্রেস ক্লাব রাখবেন বলছেন সরকার আপনাকে প্রেস ক্লাব দায়িত্ব দেবেন আপনাকে গৃহবন্দি করে ফেলছে আপনি রুমের থেকে বের হওয়ার চেষ্টা করবেন না আমাদেরকে জানাই দিস আমার রসুল বলছেন তার মতো দেখো নাই দেখবা সামনে মুল্লা সাথে কোনো সম্পর্ক নাই আমরা নজুর গানে দিন কিন্তু এরকমই দলিয়ার সব সম্পর্ক নাই তো মুল্লা শাহজাহান রেশমি কাপুর পরশ করছে দরকারি মৌলী থাকে না কিছু কিছু মৌল সব সরকারের ওজন্য কেন যে বর্তমান বাইতের ক্ষতি এক নম্বরের চাটুকার জানে না ঠিকভাবে কি ঈদের নামাজের মধ্যে প্রেসিডেন্টের সামনে ফেস করে লেগে যায় মূল্য জীবন দেখলো সব কনা যে যত ফত হইত মাটিতে চলবে না ফটোয়া চলবে না আমি শুধু একটা কথা বলতে চাই ষোলো বছর থেকে বিশ বছর একটা যুবতী বাইশ থেকে পঁচিশ বছর একটা যুবক দু লোকজন আলাপ আলোচনা করে একটা দেখ ঠিক করেছেন সেই জায়গায় আনুষ্ঠানিক ভাবে ছেলের সামনে বৈশা মেয়ের অনুমতি নিয়ে ছেলেকে বলছেন কি মেয়ে মুখে তোমার কাছে দিলাম। ছেলে বলল আমি কবল করলাম মেয়েটা ছেলেটাকে নিয়ে চলে গেল আলাদা রুমের ভিতরে গেছে এরপরে দুই তিন মাস পরেই শাশুড়ির সামনে প্লেট নিয়ে পাত খাইতে বইছে বৌমা সদের ছেড়ে দেখো আম্মা কি বৌমারে তারপরে মাথার মধ্যে লোকজনকে খুশিতে চাইয়া খবর দিছে আমার ছেলে সেই শ্বশুর করে আইসে লাভ দিয়া সালাম দিয়া সামনে কারো শুনছো খাওয়া দাওয়ার কথা কি বলবে পেছনের দরজা দিয়া বাইরে আশেপাশের লোকজনকে যায় খবর দিতে আরম্ভ করছে আমরা জামায় আনে কি খাবে শাশুড়ি ব্যবস্থা করে আত্মীয় স্বজন তার লেগে বিভিন্ন জিনিস সত্য নিয়ে আসে আর অপমান্তি আর কত কিছু শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে আনন্দের দেও আর আরেকটা মেয়ে কোন জায়গায় গেছে চাকরি করে তারপরে কত জায়গায় এই সমস্ত জায়গায় ষোলো থেকে বিশ বছর বয়স আবার ওই বিশ পঁচিশ বছর ছেলেদের সাথে ওই যে ভালোবাসা বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস না আমি দেখছি রমদার বটমূলের সরুয়ার্ধী উদ্যানে প্রয়োজন নাই কারণ আমার রাসুল বলেছেন মল্লম ইরহামা কবি হিরানা আমার না। মুসলমানদের জন্য প্রয়োজন নাই ভালোবাসা না ঠিক করছে দু তিন মাস পরে হঠাৎ করে বাস খাইতি বইয়া প্লেটটা ধাক্কা দিয়া মারে দেখো কই গেছে মানুষ যাতে না শুনে যখন তার বাবা ঘরে আইছে। সেও তো আরেক ছেলের করছে আর ওইদেরও তো আরেক ছেলের সাথেই সম্পর্ক করছিল কিন্তু বললাম সেটা ফটো আর ভিত্তিতে হইছে দুই নম্বরটা ফটো আর বাহিরে হয়েছে না কতই মানুষকে সাম জাদার থেকে রক্ষা করে কতই মানুষকে আরাম জাল সন্তান থেকে রক্ষা করে ঠিক না বেধে ঠিক না দেখলো পাশা নিজে গেছে যাই হুজুর আমার এই ফটোয়াটা যে মোল্লা দিও কোথাও যাও মসজিদ শুক্রবার দীর্ঘ পাচ্ছা মনে করছে আমার পক্ষে কইব একবারে অন্যান্য দিন তো নামাজ করতে যায় সাড়ে বারোটার পরে আমার কাছে একটা ফটো আছে আমি আগে কইতে চাই তারপরে সর্বপ্রথম যে ফটোয়া চাইছে চাইলো কেডা আর যে ফটো আপনি যে ফটোয়ার নামাজটা কোন রকমাস আমার আব্বার বিরুদ্ধে হতে পারছেন ওরা হব্বা কিন্তু আপনাকে করার লাগে পুলিশ পাঠাইছে পুলিশ পাঠাইছে আমার হুজুর কিন্তু আপনার খবর শুনিয়া হুজুরের অস্ত্র বান দিছে বন্দুকের গুলির খুশা উপায় নেই নাই বাচ্চা সবার তোর আ। বন্দুক নাই স্ট্যান্ড গান নাই মেশিন গান নাই হুজুরের কাছে কোন অস্ত্র নাই কিন্তু হুজুর খাওয়া দেন উজুর পানি আনার জন্য বাবা খুব গসম করে বলি হুজুর পানি দিয়া উজু করে নামাজে বসাই আল্লাহ হাত উত্তোলন করে বাবা তোমার তো আর একটা ঘটনা মনে করছিল কথায় কথায় আরেকটা শুনুন ওই মিনুদ্দিন বর্তমানে তার মাদার দেখেন আর ভিষড়ি এর পাশে দিঘিয়া এটার নাম হইল আনা সাগর ওই আনা সাগরের পাড়ে সেরা মইনুদ্দিন চিস্তি আর আস্তানা গাচ্ছেন আর এই বারো মহাদেশে মইনুদ্দিন আগমন না ঘটলে হাট মাদ্রাসা হইত কিনা সন্দেহ ইসলাম কুমল করেছেন মহিরুদ্দিন কৃষ্টি আমা সাগরে পারে হাজার হাজার লোক যারা ইসামার সাথে মুসাফা করে তারপরে ইসলাম ধর্ম কুমল করে মরিত হয়ে যায় বাদশাহ পৃথ্বীরা দেখলো সাব্যনাশ এই মৌলভী যদি পুলিশ মোতায়েন করছে আনা সাগরের পানি এই মৌলভীকে ব্যবহার করতে দেওয়া হবে না পুলিশ বাহিনী মোতায়েন পানি এর না সৃষ্টি তার খাদে মেরে ডাক ছোট্ট একটা মালা ওইটা খাদেমি একটু লয়া খাদেম যখন এক যখন আনছে প্রেস দিক দিয়া আনা সাগরটা পোড়াটা শুকায় কাজ হয়ে গেছে যতগুলি ছিল সবগুলো দুধ নাই স্বপ্ন আছে এই কাম এই মূল বিচার দশজন পুলিশ আর থানা আল্লা কাউরে কোনোদিন বহে করে না এক নম্বর গুণ হইল বইও করে না কোন টেনশনের ভিতরে দুই নম্বর আরেকটা কোন ধরো আল্লাহ খুব নম্র পত্র হয় না কালু সালামা ওল্লা দিন جِن سُچَّ دَم وَقْيَامَا الَّذِيْنَ يَكُوْنُوْنَ رَبَّ نَصْرِفَ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا, كان إن عذابها كان الرحمن الرحمن الرحيم এর যিনি على الارض هوناhazardous জমিনে যা যখন চলে আহমেদ সাহ যখন চলতেন তের পাইতনা মুসলমানের সৈকুল হাবিদ সাহ যখন চলতেন তের পাইতোনা তারা যখন চলেনা নম্র ভদ্র ভাবে জমিনের উপর দিয়ে চলে যে পুলিশ একজন ইসারা দিয়ে কয়েক এত আদর করা যখন বলতেছে বসার জন্য লয় তো বসি যা করার তো করব যেই জায়গা বসতে বসার পরে কি জানেন যে যে বসছিল মাটি তাদেরকে অ্যারেস্ট করে না দেখলো ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে এখনো আসে না এতক্ষণ লাগে নাকি হাতদের মতো সব মুহূর্তে লাগে নাকি বড়েস্ট করতে ওদের লাগে ছাত্রদের উপর আক্রমণ মামলিক ব্যাপার না মুসলমান ফুকের ধরে এবার এসপি সাহস রাশি বকৃতা দেওয়ার জন্য গেছে চৌচল্লিশ দাঁড়া দাঁড়িয়ে দাঁড়াইছেন প্রথম খুলে দিয়ে আপনের কাপড় উত্তোলন করে ডাকিয়া বলেছেন তোমাদের গুলি বহন করার জন্য আগমন করেছি কাউকে ভয় করে না দেখা নাই একটু কাপড়াই নেই ঠিক আগের মতো ব্যবহার আগের মতো নম্রতা আগের মতো বাসাও বস এই মাত্র বসে নেই নিচের মাটি তাদেরকে গ্রেফতার করে ফেলেছেন শক্তিশালী দাঙ্গা পুলিশ বেটেলিয়ান নিয়ে আস মুসলিম ফকের সাথে যদি যুদ্ধ করা লাগে যুদ্ধ করে তাকে গ্রেফতার করে নিয়ে আস এবার গেছে. আগে যারাও তো বৈশই গেজ করতে চাই বইসাই জিজ্ঞেস করা লাগবে আগের যা হালাত এখন একটাই হালাত সব বসা এইবার কি হুঙ্কার দিয়ে বের হইছে সেনাবাহিনী আমার লগাই এবার আমি নিজে যাব দেখার জন্য এই ঘর থেকে বের হয়েছে কফ দিয়ে বলি মুসলিম ফকিরের স্বামী তুদি বিয়া দিদি করো জেনে রাখো তোমার সিংহাসন বেঙ্গে টোকরা টুকরা হয়ে যাবে সেনাবাহিনীর ডাকবে দূর দিচ্ছে গামছা আ। ডাকিয়া বলে যাও অনেক বিয়াধুবি করেছি আর কোনো দিন বিয়াধুবি করবো না দেন বলারে সাঁপে সাঁপে মিন চিস্তি ডাক দিয়া বলে যাও মাফ করে দিলাম দিলাম তাদের মাটি এরস্ট করছিল সবাই শিলর দিকে আরম্ভ করেছে তাদের বাচ্চারে সেই ছিল দিকে আরম্ভ করেছে না বাচ্চা দিয়া বলে রাগ করা পানি তো এখন চিস্তি কাঁদিয়া বলে না মধ্যে একটু পানি আছে ওই পানিটুকুন আনা সাগরের মধ্যে ছেড়ে দেয়া আমরা দরজার মধ্যে দাঁড়া সাবির জি হুজুর আমাদের দিকে ফিরা দেয় একটা রিক্সার নে রিক্সার বুক নেই পুলিশ সব জায়গায় কিন্তু যে কিছু ছাত্র আছে একবারে আসে কেটে মুশকিল ঠিক ভাবে চিন্তা করবে না শাহরণ করেছেন যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন শাহ করেছেন আমি সবগুলির দেহ দেখেছি একটা দেখতে গেত লাগে নাই সবগুলির সামনের দেখতে গেলে তুই আসিকে ব্যবস্থা তো দুর্ নামাজ সালাম না ফিরাইছে এমন সময় ছাত্ররা তো দেখা রেখো হুজুর রিক্সা আইছে যে কয়েছে রিক্সা আসছে হাবিজ্জি হুজুর দেখা লাগলে আর পুলিশ যারা ছিল তারা সবাই পুলিশ দাঁড়ায় গেছে আর হুজুর প্রেসিডেন্ট বসছে হাবিজুজুর কালাও আর আমরা মনে মনে বাবতেছি এই ঘটনা পালাও রিক্সা বিল বা সামনের দিকে যাইতে চার পুলিশের কয়েকজন পুলিশ অভিযান এর মধ্যে একজন এসে আমাদের কেটে হুজুর হাবিজি হুজুরের আমার জীবনে মনের করছে হুজুর কি এখন রুমে আছে আমি কি হুজুরের কাছে থেকে একটু হাত মিলাইয়া দোয়া নিতে পারবো এর সামনে দিয়ে কিন্তু গেল আমাদের যারা খারাপ আছিল এরা হ্যাঁ হ্যাঁ হুজুর কিছুক্ষণ আগে রুমে দেখে আসছিলাম এবার ওই পুলিশ রওনা হয়েছে হ পেছনে আরো দশ পনেরোজন রওনা হয়েছে তো সবাই হাঁটতে হাঁটতে হুজুরের দলের মধ্যে যাইয়া তাকে থেও কিছু আগে না হুজুর রুমে দেখে আল্লা সাথে যারা বিয়দন করে দুশ্মনী করে আমার রসুল বলেছেন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে আল্লা রা যদি হাসিল করতে পারো যদি আল্লাহ হইতে পারো ষড়যন্ত্রের মধ্যে আল্লাহাক আমাদেরকে তো সকলে বলে না নিন সামনে কোনদিন যদি আসি আজকে যেখানে শেষ করলাম ওই জায়গার থেকে শুরু করবো হজরত উমরুল খত বোনের বাড়ির দরজার জায়গায় ছিল। তোর তারা মনে রাখবেন ভিতরে দোকান করে সকলে বলেন আমি বলেন আমি না